آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم ما نُرَائِي إِنَّ هَؤُلَاءِ يَبْغُونَ عَمَّ إِنَّ عَلَيْنَا إِصَابَتَهُمْ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ والذي بيده نفس محمدٍ لو ردأ لكم موسى فاتبعتموه وترسموني لطللتم عن سواج السبيل لو كان موسى حياً وأدرك نبوتي لاتبعني أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الساهدين والساكرين والحمد لله رب العالمين मुसलमान भाईरा पर्दा निशी पर्दार आड़ा जुबक बंद अल्लाह के दरबारे लाखों कटी शुक्रिया थ शुकुर आदाय कर किस कथा बोलने मानस्र कल मल्ला शरीफ थे একটি হাদিসে পাক তিলাওয়াত করেছি মূলত বলার মত যোগ্যতার তেদাত আমার নেই দিনের নস্পতে আল্লাহর হাবিবের জাত ও সিফাতের বরকতে एम कि कथा जान आल्ला तला दिल्ली भलका करें मुखे आलोचनार व्यवस्था करें जी कथागुलर निर्देश प्रयोजन अपन प्रयोजन से अनुजी सकते अमल कर तौफिक दान कर दिल थ बोली आमीन दिन ईमान कुरान मुसलमान এগুলো হেফাজতের দায়িত্ব কার বামে ধাক্কি হোক এই কোরআন এবং তিন দায়িত্ব আল্লাহ যত ধাক্কা যতই ফাঁকা হবে ধাক্কা ধুক্কা সারা মুসলমান ফাঁকা হয় না কি বলেন ঠিক কিনা সাইকেল চালানের সিস্টেম দেখা পাঁচ সাতজন মানুষ বৈশা বৈশাখ না ওরা হাসা হাসি দেখা সাইকেল চালান না বলতেছে আপনারা হাসেন কাঁপনি যে বারবার ফুয়া ব্যথা পাইতেছেন আপনার সিস্টেম দেখে হাসি আমি আজকের বারো বছর পর্যন্ত এই সিস্টেম এই সাইকেল চালাই মুসলমানদের জন্মের পরের থেকে তো ধাক্কা দেখি শুরু কথা জোরে বলেন ঠিক কি না যেই নবীর কোনো গোলা নাই যেই নবীর শরীরে মাতি মশা বসা পর্যন্ত হারাম ছিল যেই নবী মায়ের ফেটে থাকা অবস্থায় মা আমেনা মরুভূমিতে পাথরের মধ্যে পাড়া দিলে নবীর বর সেই পাথরটা রুইয়ের মতো নরম হইয়া যেত সেই নৌ বিল নিয়ে অত ধাক্কাটা কি কম হয় নাই কি বলে স্কুলের মাস্টুরি করবো বাইকা পরীক্ষা দেওয়ার নাকি বইছে টিউনুসব কয়েছে আপনি মাস্তুরি করতে পারবেন নিশাল পারবো সাহস সাহস আপেনি ফুলাফেন যা আছে তা আপনি আমার সামনে বইয়া কাটেন কা কি দেখছেন প্রশ্ন করলেন কি দেখছেন হয়ে গেছে না কি এখনকার ঠিক আর শুরু হইব না আরো বড় হইবালিন টি মুসল পরে একদল খাটি কমিটি একটা খাটি দিনের জমাৎ এই জমিনের মধ্যে সুপ্রতিষ্ঠিত থাকবে এই দলটাকে নিশ্চিন্ন বানানোর জন্য अमेरिका चेस्टा कर भारत चेष्टा कर राशियर चेष्टा कर वामपन्थी चेस्टा कर नास्तिक सब दल चेष्टा कर आल्ला तला सुसम्बा दिए दलता जो इमान उपरे ठीक थके राशिया बरबादे अमेरिका बरबादे भारत बरबादे नास्तिक बरबादे এই দলকে আল্লাহ কেমন পর্যন্ত সম্মানের সাথে রাখবে জোরে বলেন সবান আল্লাহ হাই কিছু কি মুসলমান কুটুকে হর রিয় তাপকার কিনে মতে হে কোদাদপকার কিনে মতে হে কোদাদ চে তুকারে কালে কোসারে ফিরি তুকারে সোনো মা বাবার ও বন্ধুর আমার ধাক্কা না খাইলে মানুষ পাক্কা হয় না ইসলাম এমন একটা দামি জিনিস বাবা আল্লা নবী থেকে নিয়া। সাহাবাই এরম পর্যন্ত ওই আসবে বাধা বিপত্তি কে অতিক্রম করার আল্লাহ কে হাজির নজর যায় না বন্দা আল্লাহ পাওয়ার জন্য যদি এক হাত পরিমাণ অগ্রসর হয় আমার মাহুদ বন্দাকে পাওয়ার জন্য ভাবে দুই দুই হাত কামেল পর্যন্ত কামেল পর্যন্ত পড়ছে একজনের নিজস্ব পুঁজি আরেকজন খাঁটি আরেকজন খাটি আর নকল খাঁটি জীবন বর খাটি থাকে নকল দুই চার দিন যদিও চলে কিন্তু শেষ পর্যন্ত ধরা খাওয়া নিশ্চিত জোরে বলেন ঠিক কিনা দুজনের পরামর্শ করছে বন্ধু জীবনভার একসাথে তুমি আমার মাথার ছায়া হইয়া ও ঠিক আছে এখন হাই স্কুলের মধ্যে মরু বিপদে চাকরি করার লিখা দুইজনেই দরকার চলছে কি অনুসার দুজনকে ডাকাইছে পাইবা পরীক্ষা লেখা দুজনের কি মহাব্বত ছাত্র জীবন একসাথে কর্মজীবন একসাথে সারা জীবন যেহেতু আমার ওজন ফাঁসেরও বয়সে আসবে নকল চলবো সিটারি বাট পারি সব জায়গায় চলব কথা জোরে চলব এই দেশে কিছু বন্ধ ফির মুড়ির গোরে গ্যারান্টি দেওয়া যায় উড়ুশে যদি পঞ্চাশ হাজার টিকার গরু হাড় যা আমি তোর ব্যাপারের দায়িত্ব নিলাম বৃহস্পতি তোরে নেওয়ার দায়িত্ব আমার তুই টেনশন করিস না টেনশন করিস না জোরে ফাঁপটা থাকবো এই দিনুর বাড়ির কলা আমি একটা খাইলাম বাঘিনারা আর একটা দিলাম বাঘা ওই চলবের তুলের মধ্যে বয়সে হেরে আমার সামনে আইনে হুজুর আমলের দুইজন কি বাই লিখেছ আর একরকম তুই একরকম আবার একসাথে চাকরি করতে আসেনা আমরা ছাত্র জীবন থেকে বড় যদি মহাপদ নাই তাহলে আমার জীবনটা একসাথেই কাটল আইসে সামনে এনে বল ভালো ছাত্র যেটা হ্যাঁ সামনে বসাইয়া কি অনুসাদ জিজ্ঞাসা করে হুজুর আমলার আলেম মানুষ আমলকে কথা কত ব্যয় ধরি সাথে ডাক বসে করে কি জিগাম হুজুর মানুষ সরকারি চাকরি করি জিগান লাগে আচ্ছা আপনারা আরো বিধে পড়ছেন জি বাংলা টাংলা পড়ছি ইতিহাস পড়ছেন না আচ্ছা আমনের ইতিহাস থেকে একটা প্রশ্ন করি এই বাংলাদেশ স্বাধীন কত শনে তুমি কথা দেশ তো স্বাধীন হয়ে গেছে সত্তর শনে কিন্তু পাঞ্জাবি দ্বারা তো মানল না এই যুদ্ধ মধ্য করে ফাইনাল করতে এক বছর লেট হইছে সত্তরের স্বাধীন ফাইনাল হইসে কয় বছর পরে এক বছর পরে এই নানান কথাবার্তা করিয়া এই বেড়ারে স্বাধীন হইছে সত্তরে ফাইনাল হয়েছে কয়ে একত্তরে জীবন ঘরে যা কইছে এরকম কই এ কয়ে নকল করছে ইটার মুখস্থা রাখছে সত্তর একত্তর সত্তর একত্তর সত্তর একত্তর এটা করা ফেরে মুখস্থ করছে এই বেড়ার বয়সেনি পাচ্ছেন কয়েকটা সাদা আপনার আব্বার জন্ম কত শুনে জানেনি কে সার কত শোন আব্বার জন্ম সত্তর হয়েছে কিন্তু নানান গোলমালে এক বছর পরে ফাইনাল হয়েছে মানবনি কি সব কথা জোরে বলেন তোমবা লেখা খড়া যে করে নাই সিডারিয়ার বাককারি করে দিন যাই চলছে এখন কর্মক্ষেত্রে ধরা পড়ছেন হে বন্ধুরা আমার তুমি এমপি হও চেয়ারম্যান হও মেম্বার হাও মুক্তি সাহেব হও মহাদেব সাহেব হও বড় বক্তা হও গোলমালা যদি চলতে পারো বন্দা কিন্তু দুইটা শোক বন্ধ হওয়ার পরে যে কবরের জিন্দিগি আসছে সেখানে পরিষ্কার ঘোষণা মানা মিলা সালিহানিহি আর মন্দ আমল করি শিরুদিন তোমাকে বোক করা লাগবে কাজে এই জমিনে বই চিন্তা করা। তোমার দেহের নৌকাটা জাহ্নের দিকে চালাই না জাহান্নমের দিকে চালাই शोक बंद करतीतर जन्या स्वीकार करिया भविष्य और बनिकल्पना सामने पानी चोर जमा कसम समुद्र तौब खुशी हया तुम्हारीवे सब गुणा माफ करिया बुमिना जम्बी কামাল করা ভবিষ্যতে ভালো হইয়া চলার নিয়ত করা এখনো সুযোগ আছে বন্ধুরা আগে যদি নামাজ পড়ার অভ্যাস না থাকে আজকাল থেকে করা এক বক্ত নামাজব না আলে মোলামার সাথে মা বাবার সাথে এই বইলা মাহফিল থেকে তো বা যদি উঠতে পারা বলা না বন্ধুরা জীবনের একটা মাহফিল জীবনের মূল পরিবর্তন হইয়া গুণাগারের দপ্তর থেকে নামটা কাটাইয়া আমার মুমিনের দফতরের নাম লেখা এমন একটা মেজিক দেহামু যেন আগামীতে পাবলিক ফাগো লইয়া পড়তে এরম মেজির দেহানের কি জিনিস আছে রে উজির পর সার কাম করেন কি যত ফুরা আইন কানুন আছে নথিপত্র আছে ইনি সব বাদ দিয়া বর্তমান দুনিয়া চলে অত্যাধুনিকের যুগে এই ফুরান জিনিস এখন চলে না সার আপনি একটু মেহরবানি করিয়া নতুন নতুন নতুন নতুন চলার ফল নতুন নতুন আইন কানুন নতুন নতুন জিনিস যদি আবিষ্কার করেন এই নবাগত যে যুব সমাজ আমি যদি পুরো ফাগল হইয়া সামনের দিকে ভোট দিতে ফাগল হয়ে যেব। অতচ ফুরানের মধ্যে কোরআন পুরাণের মধ্যে হাদিস এই যে কান একটা মানুষের বয়স যদি আশি বছর হয় তুই এই কানটার বয়স হতো কথা কন্যা একটা মানুষের বয়স যদি দেড়শো বছর হয় তাইলে চোখের বয়স হতো কত দেড়শো এখন নতুন নতুন নতুন নতুন কইয়া সব পুরাণ যদি বা ধুইয়া জায়গা ঠিকই কিনা কিছু কিছু নেতায় স্বপ্ন দেখে হুজুর আছে শুধু কেবল কোরআন লইয়া হাদিস লইয়া হতুয়া লইয়া এই লইয়া ইলেও হয় চুরিয়া কত উন্নতি হয়ে গেছে রাশিয়া কেমনে চলে আমরিকে কেমনে চলে হ্যাপ কাছে তো কোরআন শরীফ নাই এই কোরআন শরীফ বাদ দিয়া রাশিয়া কত আগে গেছে কোরআন শরীফে আগেছে কোরআন শরীফ আগে গেছে কোরআন শরীফ আর আমাদের হুজুরেরা কেবল কোরআন কোরআন কোরআন কোরআন কইয়া আমি এক তলে ভালাই হই ধছে এই জাতের কিছু ফসা মাতা নাস্তিক আমাদের দেশ রাজধানী আসলে কথাও তো ঠিক এমরিগের তা কেউ কোরআন নাই सोजा खड़ा करा देर बेतन देर हजार टेह पबलिंग रोग वियोगे हुजूर गिर खड़ा गिरफ बता ठीक है এখন এই সমাধান কি হুজুর তো নাই ওই আগের হুজুরা বৃষ্টির লেগে দোয়া করলে বৃষ্টি হইতো আর ওখানকার হুজুরেরা বৃষ্টির লেগে দোয়া করলে তু নাই তু নাই হুজুর আসেনি এটি কয় আর বিড়ি টানে কয় আর বিড়ি টানে বেশি কথার দরকার নাই একটা কথা আমি বলমু এটার উপরে চিন্তা করে বাকি ডাক্তার দিন সর্দি এই এই করতে করতে করতে যে একটা ডাক্তারে বিশ্বাস করে ডাক্তারের দেয় দেখা যা জাগা যা আছে পোষা দিয়ে বিক্রি করে সব শেষ ফোলা হয় না কথা কন ফোলা কি হয় না ওষুধের আব্বাটার কোন পরিবর্তন নাই আমি ওষুধপত্র যাই কো ডাক্তারও চিন্তা করে গেছে যে বেড়া ইমান করে আমার দিয়া এই চিকিৎসা আছে বুঝা যেমনি চাই এমনি দেয় বই খুশ খেল বার বার হঠাৎ দেহে এর ডাক্তারের বাড়ির সামনে যে একটা কুত্তা দৌড় হয়ে যাইছে যেমন বল ধরিল এমন কুকুরের দৌড় যেমন নমুনা হেমন ইডার বডি এত বল ইটার জ্বর নাই আমাশা নাই সর্দি নাই ঠান্ডা নাই ডায়াবেটিস নাই কলরা নাই হাই নাই কিচ্ছু নাই কুকুরটা এইভাবে সুস্থ থাকতেছে ইটাই কি গায় এ তার মাথার তখন হ্যাঁ তালাশ করতে করতে করতে করতে খোঁজ খবর রইছে পরিমান ঘু খায় बाई बसे हालाल बसे हराम बसें किचु बचेना खाना हुए के जी पायखाना आस्ते आस्ते खोल रे बात कियाग देना आगामी कई नतून सिसटेम आधुनिक सिसटेम तर चिकित्सा कर पुरान बीपतर मानुष डायबिटीजर थे हाई प्रेसारेगा श्रीमग तो भाव तो ठावर हो উত্তার মানুষ একনি মুসলমান আর বেইমান একনি বেইমান যে নিয়মে চললে সুখী হইব ইমান তার সেই নিয়মে চললে সুখীতে পারবো কুত্তায় যে জিনিস খাই শান্তিতে থাকবো সুস্থ থাকবো মানুষের সেই জিনিস খাইলে তার কলরও হইতো না কেন জাত কি এক না বেশ কম এইবার করছি হোলার আইন করছো সুস্থ থার নিয়ম বুঝি আপনাদের এলাকায় কুকুর আছে নি আপনারা রাতটা ঘর নিজেকে একটা লাডি লইয়া আধা ঘন্টা ধীরেই তা আর দুই কয়েকটি বই হিস দুই কয়েকটি বইহ দেখছেন যেই সময় কুকুর নজরে পরে এটা শুধু দৌড়ের মধ্যে আছে লাগা জমন এতে কত যে ব্যস্ত আর যে একশো বছর পর্যন্ত দৌড় ভাই এই গেরাম দাও ছাড়াই চারে না ঘুরে গেলে এ দৌড় ভাড়ে ঠিক কিন্তু দৌড় কি নাই বর নাই কারণ হইছে একটা আধা ঘন্টা যদি উত্তর দিকে দৌড় ভরে হঠাৎ একটা মুসুর দিয়া আবার গেছে হুক দিকে আবার আধা ঘন্টা হুক দিকে দৌড় হইয়া একটা মুসুর দিয়া আবার গেছে উত্তর দিকে দিক টিক ঠিক নাই এই যায় মসজিদ এই যায় মাজার এই ক্ষয় আল্লা এই ক্ষয় রাম কোনো তাল ফাল ঠিক নাই যেদিকে সুবিধাতে হেদিকে ফাতলা ধরে এই জাতের মুনাফেক মুসলমান বাংলাদেশে আছে না নাই তালে সেরাতে মুস্তাকিম নাই সঠিক পথ নাই এক এক সময় এক এক ভাব আমাদের দাউদকান্দির আগে স্টেশন আছে গরিহ গ্যাসের নিম আছে এই গরিহ ডাফার মনে হয় একটু সামান্য পরশুম দিকে আগেইলে টাকার দিকে যাইতে হাতের বাম বাসে একটা মাজার আছে লেহা আছে শরীফ মাজার শরীফ যেই বেড়ার মাজার এই বেড়ার নাম হলো কেরা পাগলা সারা জীবন ল্যাঙ্গডা থাকতো যেই লোকটা সবসময় লেহা থাকতো এই লোকটা কি কিভাবে ইমান দুর্গ কুকুরেও কাপড় ফিনে না গরুও কাফর ফিনতে না এই বেড়ায় কি না ওই যে হোমনা থানায় যাইতেছি এলাকার মধ্যে খুব ভিড় তো গাড়ির গ্লাসটা খুলে জিগেলাম যে ভাই মানুষেরা তো ভিড় কেন কয়ে সামনে না উরুস সামনে কি উরুস যাইতেছেন আমি কই না আমি তো যাইতেছি শিরিহুর মাদ্রাসায় মাপিল এনে কার উরুস ওই যে বসির উল্লাহ ফাঁকলার আমি জিগেলাম যে উনি কীরকম খুব আলেম ক যে হুজুরিতাম আমরা জানি না পাবলিক মানুষ তবে খুব বুজুর্গ লোক আমি বুঝলেন যে শীতের মধ্যে কোট গায়ে দিয়ে রয়েছেন লাল রুমাল আর আল্লা গিয়া দেন থোর বয়ে রয়েছে এই মাঘ মাই শীতের মধ্যে যদি একটা লোক লেহা বয়ে থাকতারে আমরা লেপগাঁও দিয়ে পর্যন্ত আব্বাটা হি তাহলে এই বেড়ায় আল্লাহ না ওইলে হুজুর আর কেটাইব আমরা পাবলিক মানুষ তো আমরা এক কথেই বুঝি এত বেশি জানি না আমি বললাম যে শীতের মধ্যে কম্বল গায় না ছিল মানুষ ওলি হয়ে যায় না শীতের মধ্যে খেতা কিচ্ছু লাগে না সেই দিনে দোষ করছে কি কথা জোরে বলেন ঠিক কিনা তাইলি পুকুরের দৌর ভাড়ে ঠিক কিন্তু দৌড়ের মধ্যে কি নাই জোরে বলেন কি নাই বল এই কেরা ফাঁকলা জীবনগর থাকতো ল্যাংরা কোন দিকে পশ্চিম দিকে না ঢাকার দিকে এই হাঁটতে হাঁটতে কেরা ফাঁকলায় দাউদকেন্দি পর্যন্ত গেছে এটা গাড়টি লইয়া গিয়া আবার গরিব দিকে ব্যাগ করছে মানুষের দিকে ফাঁকল সব কই দিছিলেন আবার গা ফিরা যাই ঢাকা এখন আবার ঢাকা তো তো আজকাল দাউদকে নিপর্যন্ত আগে গেলাম কথা বুঝেন নাই মনে আপনারা দাউদকে নি পর্যন্ত আগে হইয়া যে দেশের ফাঁকল ভুইরা ওই দেশ হইয়াছে তো গতকাল যা আগে ছিল আছে বাবা বন্দা যখন দুইটা হাত দুধ করে দুই হাতের ঘনা পানির সাথে জড়িয়া যায় এরকম করদন মাসে করে চেহারাটা যখন দুধ করে চেহারার গুণাগুলা মচিয়া যায় হাও যখন বন্ধ যখন পরে আশাদু আল্লাহ ইহাম্মদ আব্দুলো কলমায় সাদ অজুদা বানাইয়া কোন বন্ধ যদি সাদত পড়ে যতবার অজুবা নাই ততবারই লাস্টে পারে নাই আমার নবী দিয়ে বলেন ওই লোকটার জন্য জান্নাতের আটটা দরজাই খোলা থাকে জোরে কান্না আবার যখন বন্ধা মসজিদে প্রবেশ করে আল্লা ডাক মালিক আল্লাহ সেমে নিয়ে ব্যস্ত ছিলাম জাগের জমিন নিয়ে ব্যস্ত ছিলাম তোমার রহমতের দরজাটা মনে হয় আমার জন্য বন্ধ ছিল কজু বানাইয়া এখন তোমার পবিত্র ঘরের সামনে আসছি আল্লাহ যতক্ষণ তোমার বন্দা এই মসজিদের মধ্যে বৈশা থাকবে। জিকির করো আর না করো চুপচাপ বসে রাখে হে আল্লাহ তুমি বন্দর উপরে রহম কর शरीर दाग थके नाम आगए कथा कन्या का आगए নামাজের মধ্যে সবচেয়ে বেশি দামি দিন হইল জুমার দিন শুক্রবার জুমার দিন জুমার নামাজ পড়া হাদিসের মধ্যে আছে আমার দিকে আমার দিকে ডাকান কিছুদিন আগে গেছিলাম অনেক মিজি হয়ে রাত্রে গা মিজাজ খারাপ হইয়া কয়েকবার দিছি কয় না হুজুর যাইতে না গেছি দেড়টা না ফোনে দুইটা সময় স্টেজে উঠছি উইঠা দেখলাম যে বহুত মানুষ আপনারা সামনে ফিসে টাইনে বামের যত লোক আছেন সব থেকে একমতই আর আমি ওয়ান টু থ্রি যখন কমো তখন সবাই একসাথে আমার দিকে থাকবেন কি লিখে থাকবেন এটার দরকার নাই চাইবেন আমার মনে চাইছে আপনারা কোথাও সাহায্য করেন করতে এরুম যদি বেতাল করে পারবেন নি মিজাজ এমন খারাপ হল যে এখানে বয়স এই বছরে উঠে যাবো পরে ফাঁসের চেয়ারের মধ্যে বসা লোক খুব টাট ফাট লোক আমি যে গেলাম কি চেয়ারম্যান আমি সভাপতি দেশের মানুষটি তো খারাপ আমি এক দুই তিন এক একসাথে আমার দিকে অর্ধেক মানুষ অর্ধেক মনে কিছু নিয়েন না নিতাম না কি কোথাও খিচুড়ি ভাগ আছে মনে করছে সব আমার দিকে সব মানুষের মনটা একর না এখন এরম খিচুড়ির ভাতিল আসেনি ধরে কনসেনি সাপটার যত দিন আছে তন্মধ্যে সবচেয়ে দামি দিন কোন দিনটা না এই শুক্রবারে বাবা আদমকে বানাইছেন শুক্রবার দিন দুনিয়া বানাইছেন এইজন্য শুক্রবার আসলে কেয়ামত হয়ে যায় এই ভয়ে তার আতঙ্ক থাকে কিন্তু আমরা যারা মুসলমান আমাদের ভিতরে এই ভয় ঢুকিনি অনেক কম তো শুক্রবারের নামাজটার দ্বারা মানুষ কি পরিমাণ আগায় উদ্দেশ্য হল আল্লা নবী হাদিস কেউ যদি জুমার দিন সুন্নত হিসাবে গোসল করে দুই নম্বরে আগে আগে মসজিদে যায় তিনে লইয়া কোন মানুষ যদি শুক্রবারে জুমার নামাজ করতে যায় মানুষটা যখন ঘর থেকে বাহির হয় মসজিদে যাওয়া পর্যন্ত যতটা কদম লাগে এক একটা কদমের বিনিময়ে এরকম এক বছর নফল রোজা এক বছর নফল এবাদতের নেকি আল্লাহ আল্লাহ আ। এক বছর রোজা রাখলে যেই পরিমাণ নাকি পাওয়া যায় বাবা এক একটা কদমির বিনিময় এক বছরের রোজা এক বছরের এবাদত अपने मस्जिदे कदम रोजादे आसले खुशी हाँ बचर रोजार एबादते सब लेखा देश जोरे কিন্তু শর্তই যে সোয়াবটা খাওয়ার জন্য খোঁদবার শুরু হওয়ার আগে না পড়ে খোঁজবার শুরু হওয়ার আগে না পড়ে কিতাবের মধ্যে আছে। কেউ যদি খোঁজবার শুরু হওয়ার পরে দৌড় ফেরে মসজিদে হাজির হয় তাহলে সোয়াব যেই ফিরিস্তারা লেখতো ওনারা দপ্তরটা বন্ধ করিয়া ইমাম সবের খোদ মনোযোগ দিয়ে শোনে লেখালেখি বন্ধ খোঁদবার শুরু হওয়ার পরে মসজিদে আসলে জোহরের সব হইব কিন্তু জুমার নেকি এই পাঁচটা জিনিসের মধ্যে একটা জিনিস হইল ওয়ালাম ইউল শুক্রবার দিন মসজিদ আইসে মাত্র সাপ অনেকটু কথাবার্তা যদি না কয় তেলে মাত ধরে যে মসজিদ আইসে টের হইব কেমনে হুদা হোক টুফি সব আসসালামের টুফি টাকা দিলে হুদাহ কিছু কথাবার্তা না করলে মাইসে টের হয় না জুমার দিন মসজিদ আইসে যদি কথা বলে যেই সবের কথাটা বলা হয়েছিল একটা শর্ত কি হয়ে গেল নষ্ট হয়ে গেল, জুমার দিন মসজিদে কথা বলবেননি জোরে বলেন বলবেন একটা মানুষ যদি কথা বলতে থাকে তাহলে এটাও হাদিসের মধ্যে আসবে আরেকজনে যদি কয় রে মিয়া মসজিদের হুডুর হুড় করতে হুজুর হাদিসে বলছে যে বেড়া কথা হ্যাঁ গোনাঘাত যেই বেড়ায় কে সুপ হ্যাও গোনাঘাত তাহলে এখন কি কথা হবে না কি সুপ হয়ে গেলেন গাছ আরে মসুদ সুপ হইবেন এন সুপ হয়েছেন কি আদিসের মধ্যে পরামর্শ দিয়েছে ইশারা দিয়া ইসারা মুসলিমি এই দুইজন লইয়া ইমামে নামাজ শুরু করছে ফিসি দিয়ে এক নতুন মুসল্লি আয়া একটা মুসল্লি টান দিয়া কয় এই আমি বাপ ইয়া এই নামাজ কয় আঘাত সামনে থেকে কয় আপন দু নামাজ গঙ্গে আপনারা অজু করে নামাজের মধ্যে কথা বললো অজু থাকে না কারণ ইমাম সাহেবের যে সুন্দর একটা মশলা কইলো ইমাম সাহেবের উজু আসেনি তেলে বুঝে গেলে এন মশলাও কম যেত না থামানের লিগে নতুন আবার কথার উদ্দেশ্য ছিল বাবারা একটা কুকুর দিন দৌড়ায় কিন্তু দৌড়ের মধ্যে বরফত নাই কারণ কি তার দিক ঠিক থাকে না উত্তর দিকে দৌড়ায় ঘুর দিয়া বর পূর্ব দিকে যায় ঘুরন দিয়ে আবার পশ্চিম দিকে আল্লাহ আমার আদলার কাছে সবচেয়ে প্রিয় আমল ওই আমলটা যে আমল একটা গতিতে চলতে থাকে যদিও আমলটা চোরা হয় তুমি জুমান নামাজ কইরা একশো কত মহাতলা একশো বছর রোজার সব পাইলা একশো বছর উঠা এরকম ভাবে তরকার মধ্যে গিয়া মাজারের মধ্যে গিয়া যেই কপালটা দিয়া জুমার নামাজ পইলা একশো বছর রোজার সব পাইছিলা একশো বছর আবাদতের নেকি কামাই করছিলা এই কফলতা দিয়া ছিল তাহলে আগানিটা যেরকম বাদ হইয়া যায় কোন মোমেন বন্ধা এই কফালটা লাগিয়ে যদি সিঁড়ি গোনা করে একশো বৎসরের আগান সব আমল বাদ হইয়া যায় জোরে বলেন না। এত সহ্য মূল্য মত না বদলাইয়া উত্তায় যদি সোজা ফসুম দিকে হাঁটত প্রত্যেক বছর একবার মক্কা শরীফ যেতে পারত কি কর কথা ঠিক নেই কথাটা কোনখান থেকে আইছিল বলেন দেখি মাস আল্লাহ আল্লাহ আল্লাহরে আমি না ফুরান নতুন যেইভাবে চলতেছে এই দিকে গবেষণা করেন তাইলে না দেশ আগাইবো মনে আসেনি ফুলারে ডাক দিছে ডাক দিয়ে আসল রহস্য ভাইছি রে ফুরান চিকিৎসা যদি মানুষের করে মানুষ বাঁচব ইহুদিন ইহুদ্দিন আসার কোরআন হাদিস নাই তারপরে দর্বো আল্লাহ তারা একবারে তারা আসামি যারা যা খাইতো চায় এটা তা তা খাওয়া এখন ফাঁসিরা আসামিও যদি কয় বাংলাদেশের মধ্যে লোক থাকলে একমাত্র আমি আছি ওই যে একশো সিগারের যে কেমনে। দিল না আমার দাম একটা প্রেসিডেন্টের যেই দাম अभी एशो सीतारे दाम कमें कैसिडेंट को गुलिस पीछे पुलिस सरकारी गाड़ी सरकारी क्वार्टारो थे एशो सीदारे आई को गेले सामने पुलिस पीछे पुलिस यार जेलखाना थकीि इधर सरकारी जे गाड़ी व्यवहार करी सरकारी खाओ नहीं से सरकार दाम ना हुई सरकारें मांगना पीछे लाख लाख टाइम खरच करते हैं सरकार दू रक मानस खरसमो गाड़ी देय चोर पार्थरों गाड़ी दे তো ফাসির হুকুম প্রায় কাছাকাছি কথা জোরে বলেন ঠিক কিনা মোমেন বন্ধারেও খাওয়ন দেয় ইহুদিনে দেয় দেয় ও বাপেও সিল্লা শিল্লা আইছে হোলায় তবলিকের কি দিয়েছে এরকম বাপুর ধর শিল্লা আসেনি তবলিকের শিল্লা তখন ভালো নি খুব ভালো আমরা সুযোগ থাকলে আমি গেলে দেখা যায় কত ভুল তুড়ি যে ধরা পড়ে আমসজিদের মধ্যে একবার একটা মমি ছিল। তা আমার মৌমিস একটা চেয়ারম্যান করছেন আরেকটু হনেন না কি চেয়ারম্যানের কলমাটা শুদ্ধ হয় না এমনি মুরুক্ষ মানুষ অনেক জায়গা মানুষ খুব পালা এলাকার লোকেরা খুব মহাব্বত করে ন্যায় বিচার করে কিন্তু লেহাপড়া জানে না কোনোরকমে কেউ দস্তকরটা শিখছে আরবিটা রুবি ফারেই না আপনি বাহির হন না বাহির জন্য ধরা পড়বো যে আপনি যে কয় নম্বরে শিক্ষিত আপনি সুরাকের যে কি ভাব এগুলা ঘর থেকে বাহির না হইলে টের ফাওয়া বড় হোলা ডালে ডাকুত জি আব্বা ক আমার বয়স কত ক আব্বা মিলছে আপনার হোলা আপনার বয়স কেমন আরে ব্যাক তোর দাদা ছিল মাস্টার জন্ম তারিখ লেখে গেছে আমি পড়ার দিকে মিলে না তো তুই যেন শিক্ষিত ফুইদা দেখত বয়সটা কত চলে রানিং কত তোর মাস্টার হোলা দাদার লেহা জন্ম তারিখ ফুইদা কয় যে আব্বা অনেক বয়স আপনার কত ক একশো তিরিশ বুঝলি কেমনে দাদার লেখা আচ্ছা আমার থেকে বড় আসেনি কেউ আমরা শেখার টেকর করিত এখন সব পুঁতে রে ক যা আব্বা বড় এই দুশের জনের প্রশংসা হই না বাহে মনে করছে ওনার থেকে বড় হতে কেউই নাই বড় বইয়ে বিয়া বহুত গপসপ মারা যায় কিন্তু যখন জিগেইব যে আবার এই সুরার একটু কন্ঠ করিয়া কণ্ঠ আবার এনো তো বহুত বেজাল আধু মা তা বুধুন ওলা আনু আনা একটা বেজাল আসেনি সুরের মধ্যে তুই কতক্ষণ আবুদু আবুধু কইয়া ঠিকই না ফুটনাটির কথা হইলে উনি মনে করছে ওনার থেকে বড় আর কেউ নেই ব্যাগ ট্যাগ লইয়া মকশরীর জায়গা কোলাঘট থেকে বিদায় লইয়া ক্লিয়ার জায়গা মক্কা শরীফ আমি বয়সের দিস বুড়া গালের মধ্যে হাত দিয়া বইয়া রাস্তার কিনারে কান্দছে উনি সালামালকে দিয়া কোথাও শাসা মনে করছিল আমার থেকে বড় ঐদেশ কেউ নাই আমরা আমার থেকে বেশি বড়া লাগে আমার বয়স দেড়শো বছর জোরে বলেন কত দেড়শো বছর আপনার বাড়ি কই বাড়ি নাই কান্দন দেন কার আব্বায় মারছে কিছু খোঁজ খবর নতুন বাড়িটা দেন না উজুবঙ্গের কারণ এগুলো লড়াছাড়া দেন না তখনই তো আপনার বিশ্বাস হয়ে বুঝতে এই কাজ করার দরকার আছে না হাজির সাহেবের যে মধ্যে একটা সিপ মার খুঁজ খবর লইলাম হের বয়স বল দেড়শো এহেন তিরিশ বছর বেশি বিশ বছর বেশি গেলাম কান্দেন কা বাই বলে মারসে মক্কাশুরি পরে যাবো আগে হের আব্বারে দেখে গঞ্চ বাহার সহজ হলেন কেন আব্বাই রাখ আমি যাই যেতাম না আমি জানি করতে আস্তে আস্তে আস্তে গেল সে কাসারে সালাম কি দিয়া দাদা ওয়ালাইকুম আসসালাম না বয়স দুইশো ফোলার বয়স দেড়শো এই বুড়া ফোলাটা রে এই বয়সে আপনি মাসছেন মায়েরা বাড়িতে বার করে দিচ্ছেন যে একটা কথা হইল মায়ের দূরের তো কোথাও সময় আছে দেড়শো বছরের বুড়া মানুষের বিষয় নিয়ে এই গাড়াগাড়ি করেন না এই হোলারা ইদানিং বড় বেজ হয়ে গেছে কথাবার্তা খুব কম হনে ইদানে বাড়িতে বার করিয়া সহজে বাড়ির জাগা নাই হাজির সাহেব জিজ্ঞেস কি অন্যায় করছে গতকাল তার দাদাই কুসিল তো ফান বানাই দিছো এমন বেঁধে নাই পারে জোরে গঞ্চ বার লাফতার মে আল্লাহ কি বরহান গোফতার মে রফতার মে আল্লাহ কি বরহা মুসলমান আর লম্বার দিকে যাবো না বন্ধুরা সারাংশ ছিল এই কুকুর যেই জিনিসের দ্বারা সুস্থ থাকে সেই জিনিস দ্বারা মানুষ সুস্থ থাকতে পারে না ইহু দিয়ান্না উন্নতির জন্য বিজাতিরা যেই পদ্ধতি গ্রহণ করে এটা যদি কোন ঠিক আছে মানুষে খেলে পদ হজম হবে ইহুদিনাসরের তরীকে যদি মোমেন ধরে অল্প দিনে মোমেন ধ্বংস হইয়া যাবে জোরে বলেন কেনা বাবাও চিলে দিছে थ एर बस इन्नाथ एरक तारे फैसा कर लेना खिलाफ है टुकटा बहुत मसला तसला जिगेजा আমি শরীয় বিরোধী কাজ হয় আপনি কি বাধা দেন না আব্বায় কো কি আমি বলি ঘাড়িয়ে ফেসাব করে আপনি কিছু করেন আবার যদি গরম পানি করে খাওয়ান গাছ কেটটা দেন আবার কি গরম পানি দিদি সুন্নত নাই মন্নত নাই আব্বায় কজে ছেলেরে তোর ভালি আমি গরুরও ভালি আমি তোর ফলতাছি আমার কাম করার লিগা আর গরুরিদে ভালতাছি তোর হাউসা করার লিগা কাজে গরু যদি মাই দালাই হালসাষ করবো কে নাঙ্গল টানবো কে তোর আমি নাঙ্গল টানা ডাকতে বলি বলত আমি বানাইছি এই বলদ দিলে খাওয়াইতেছি মুসলমানের উপকার করার লিগা জোরে বলেন ঠিকই না হে মোমেন বন্ধা নামাজ পড়া তোর কাম ফ্যান বানিয়ে দেওয়া ওই বলত গো কাম হজে যাওয়া তোর কাম উপকার করে এরকম ভাবে মহিরদেরও মোমেনের উপকার করে ইহুদিন আসার আমল না থাকুক কিন্তু তারাও তো আমি উপকার করে কথা জোরে বলেন ঠিক কি না কথা হইলে এই বন্ধুরা পরামর্শ দিছে বাদশাহ আস্তে আস্তে ফুরান বাদ দেন কোরআন হাদিস নতুন না ফুরা ওয়াজ নসিহত নতুন না ফুরা তাহলে নতুনদার নাম হইছে বেদাত আর ফুরান ঠিক কিনা এখন বাদশার রায় হয়েছে বাদশা এটাই কে বলতো যে যে ঠিক আছে নতুনের দিকে আকর্ষণ সৃষ্টি করার লিগা আমি একটা পরীক্ষামূলক প্রতিযোগিতা লাগাই প্রতিযোগিতাটা হইল এই যেই কবিরা আমার নতুন কবিতা শোনাইব যেই লেখক আমারে নতুন লেখা শোনাইব যেই কথক মানুষ আমারে নতুন কথা শোনাইতে পারব এই নতুনের প্রতি আমি খুশি হইয়া যে আমার নতুন গল্প নতুন কবিতা নতুন কিছু শোনাইব আমি তাকে আমার দিয়া করব সে জিনিসটা কি হন লাগবো নতুন জোরে বলেন কি নতুন উদ্দেশ্য হইল আস্তে আস্তে হুরান্ডি বাদ দিয়া নেই কি হুরান্ডি বাদ দিয়া নতুন কোরআনে নাই হাদিসে নাই এরকম বানায় কইলে তৈব মানুষ কবির এত পুরস্কার বাদশায় শোনে শুনে কুর এইসব কবিতা আমি কতই জানি কারণ হইছে কি বাদশা যদি কে বাপু এই কবিতা তো আমি জীবনে উনি নাই তাইলে কবিরে কি যেমন লাগে এই গল্প আমি কতই জানি ফতের গেল ধমকাইতেছে কোলামায়ের চিন্তা করে ভাবছেন যে সব মানুষ ধমকের দরাইলে ডলাইতে পারে কিন্তু নবীর খাটি ওয়ারিস যারা তারা কারো রাঙ্গা চোখ করে করে না কান্নাকাটি শুরু হয়ে যায় বাসায় যেইভাবে নতুনের দিকে দাবিত হইতেছে কোন দিন জানি কোন বিপদটাই না কোরআন শরীফটা জানি কবে বাদ দিয়া দেয় হাদিসটা জানি কবে বাদ দেওয়া দেয় বাদশারে যদি সোজা করতে চাও এখন ওই পরিকল্পনা এই জন্য বন্ধুরা আমার যুগে যুগে আলেম ওলামা রাম এই দেশের জনগণ লইয়া মুসল্লিদেরকে লইয়া কখনো ওয়াজ নসিহতের মাধ্যমে ফিরমুরিদের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে মাদ্রাসা মসজিদের আল্লাহর মেহের বাণীতে শাহাজ আলালের দেশ বারো আউলিয়ার দেশ এই বাংলার জমিনের দিকে নজর করলে দেখা যায় সৎকার প্রায় পাঁচানব্বই জন মুসলমান আগের থেকে মুসলির সংখ্যা বাড়ছে আগের থেকে হাজির সংজ্ঞা বাড়ছে আগের থেকে ওয়াজ মাহফিলের সংজ্ঞা বাড়ছে আগের থেকে নুরন ইমাত্র সংজ্ঞা বাড়ছে रहमतर कुलक बला जाए नास्तिक्वर समय बड़ खराब नास्तिकता चाहा दिया সৎ যদি না আসে এই জমিনের নাস্তিকদের ফলনের জায়গাও থাকতো না জোরে বলেন কিনা। কারণ বাংলার জমিনের ভাবসাভ একটা মানুষ পাঁচ অক্তের এক অক্ত নামাজ পড়ে না হঠাৎ যদি লোক তার কানে সইলে আসে আল্লাহ নবীরে যদি কেউ গালি দেয় একটা লোক এক অক্ত নামাজও পড়ে না একটা টুফিরে যদি গালি দেয় এরকম কোরআন শরীফে যদি গালি দেয় আমার নবীর সুন্নতের কেন গালি দিল বুঝে গেল এই দেশের মুসলমানের রক্তের মধ্যে এখনো শাহজালাল ইয়ামানির রক্ত আছে এখনো ফিরাউলিয়াদের রক্ত আছে জনপুরিদের রক্ত আছে চিন্তা না সামনের দিকে যত আসতেছে ইনশাল্লাহ ইসলামের পতাকা তোলার দিন আসতেছে বলেন টেকে নিজের বাহুর বলেন তারা ইসলাম আসে নাই তলবারের দূরে ইসলাম না ইসলাম তো আসছে বাবা একমাত্রী সাহ গৌর গোবিন্দ রাজার অত্যাচারে এই ভূমিতে আজান দেওয়া চলে না কোরবাণীর গুরু করা চলে না আমরা মুসলমানেরা বলিষ্ঠ কণ্ঠে আজান দিতে পারি না এই অভিযোগ আঙ্গিনায় ইসলামের দাওয়াত নিহতের রানা দিয়েছেন সুরমা নদীর পারে যখন দাঁড়াইয়া যায় ওই পারে গৌর গোবিন্দ রাজার সিংহাসন মাঝখানে সুরমা নদী বাসায় খবর পাইয়া নদীর যত খেয়া আছে নৌকা আছে সব দূরে সরাইয়ে দিছে বাসার একটা ধারণা নদীর মধ্যে যদি নৌকা না থাকে তাহলে দরবেশে দর বেশি শেষ হইয়া যাবে सागर महासागर मुसलमान दर का जोरे बुक एक ही, सब का ही, ही एक। है सबका नबी दिन भी एक हेरम पाक भी अल्ला बात हो तेजू मुसलमान भी एक कुछ बड़ी बात हो तेजु मुसलमान भी, एक।, भी एक ओ बाबा सा जल रही हमारी तीन जन दरवेश के संग लोया সুরমা নদীর পাড়ে যায়। নজর আসা এরকম অথই পানি দেখিয়া দায় দাওয়াত বন্ধ করতে পারে না তোমরা দুই দুই রাকাত করে নফল নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করা দুই দুই রাঘাত নফল নামাজ পড়িয়া তোমাদের তিনটা নামাজ ধরো পিছনে আমি যখন জায়নামাজে দাঁড়িয়ে যাব তোমরা আমার পিছনে বিজনে দাঁড়াইবা শাহ জাললিয়ামি পানির মধ্যে নামাজ বিছাইয়া তিন মতন দ্রুত গতিতে চইলা সুরমা নদীর ওই পারে পৌঁছা দেয় জোরে কংসবান আল্লাহরে পাবন্দে আকা। মুশকিলশালা মুশকিল নে আয় মরমারে সার বদর যায় মকাল লাদ আস আসা হাই কোষ মোকাল লাদ আবিনা খুশ আ তক দীরকে পা বন্দনা পা গৌর গোবিন্দ রাজা দোতালায় বসা নজর কইরা দেখে বন্ধুরা যাইনা মাছ বাতাসের মতো দৌড়াইয়া সুরমা নুন পারে এইগুলা বর কুন্দেশের মানুষ हिंदू जमीदार अंतर मध्युमर मत आगत करसेमानी कर आंगीनर मध्य गिया लाठी গৌর গোবিন্দকে ডাক বলছে ও হিন্দু জমিদার ও গৌর মুসলিম সেনা আজন দেওয়া মুসলমানদের একটা বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য আমি লোক মাধ্যমে শুনতে পেয়েছি তুমি নাকি আজন দিতে নিষেধ করা আমি একজন বিন্দেশি মুসাফিদ এই দেশের পায়ের নিচে আমার মাটি নাই তবে ইমানের বলে আমি বলি আর আমি এই মুহূর্তে তোমার উঠানের মধ্যে দাঁড়াইয়া তুমি বলে আজান নিষেধ আমি শাহজালালকে বাধা দিতে চেষ্টা কর জোরে কঞ্চবান শাহজালাল ইয় মানির কত বড় করি গৌর গোবিন্দ আঙ্গিনায় দাঁড়াইয়া উঠানের মধ্যে দাঁড়াইয়া শুরু হওয়া যায় ভূমিকম্প আরম্ভ হইয়া যায় থর থর থর থর করে যখন বিল্ডিং কাভা ধরছে মনে হয় তারা বাইঙ্গা গৌর গোবিন্দ জমিনে পড়া যাবে তারা তারি দোতলা থেকে লাইমা मुसलमान आजने बाधा दिले आजान तब्बीर जाए मुसलमान कर्मे बाधा दिले ओ कर्मेर पावर जाए थानवीमतुल्ला दरबार মানুষ সিরিয়ালে দাঁড়াইছে তানবির রহমতুলের সাথে মোলাকাত চালাইতো তানবির রহমতুল্লাল এর মরিদ উনি মনে করলেন পুজুরের সাথে দেখা করবো খালিয়াতে কিভাবে যাই জঙ্গলের এক বোঝা কাঠ এক বোঝা সুন্দর কইরা গাঠা ওই মুড়ি মাথার মধ্যে দেখার জন্য লাইনে দাঁড়াইয়া যায় জোরে গঞ্জবা নাল্লা মাথার মধ্যে কি সামনে যারা এরা গুজা খায় ইজনের যারা এরা খায় আর কেবল হুজুর আপনি হুজুরের লোক মুসাফা করু দেবো আপনি খালি খেলি সিরিয়াল দেন আপনি কেমন বেকর মানুষ আপনি এই লড়ি লুইয় খালে ধুইছেন এই মাথার মধ্যে ঘোষা লাগে এই জন্য টুকি যায় এই জন্য সমস্যা থাকে যান কোথাও এই সে টানা টানি করছে মগর আরেকজনের হাতে দেয় উনি ফিডাইতে ফিদাইতে গাইমা যায় সাপুকটা আরেকজনের হাতে দেয় এত ফিডা খাওয়া সত্ত্বেও হজরত বেলাল রেজুল্লাল একটা মুহূর্তের জন্য কলমা সারা দেশটা দর করে সাইরা দেবো আব্বা জান আমার আর ফিরে এন না এরকম শুধু একটা কথা বলতেন সহ্য করে আহাত দীর্ঘদিনের সাথে বাচ্চার জন্য তোমার একটা পরামর্শ দেই তুমি নবী ছাড়তে না পারলে সাইরোনা আল্লাহ ছাড়তে না পারলে সাইরোনা কিন্তু তুমি যে আহাদ আহাত বলো এই আহাত বলাটা সাইরা দাও আপাতত তোমারে মুক্তি দিয়া দিব হিলেন একটা ডাক দেই আপনাদের ব্যথার সাথে আহাত ডাক দেওয়ার মজাটা যখন মিলাই তখন ব্যাথাটা বুলে গিয়া আহাদের মজাটাই বেশি অনুভব হয় ঘুমাইছেন নি কি সারে না এই সাড়ে এগারোটা কয়েক লাই বো বেড়াই চাশাল্লা লঞ্চের টিকিট কাটা আছে যতই না গাছটি সারসেনি আমি যত ডাক খাইব আমরা আমাদের আদর্শ সারমুনি কে কে সারতেন না তোলে না জিটা আমার দিলো সাক্ষী দেয় না চোরব না আমরা ইনশাল্লাহ তারা দিন চদীয় থাকতাম না কথা জোরে বলেন ঠিক কি না থেকে মানুষ রহমতুল্লা রাগ বা কিরকম জানেন নি আপনি ক জানিত তা আপনি যদি লাখড়িটি লইয়া যে এনে মানুষের সুন্দর বিছানা পত্র বিছাই তুইছে আপনি যদি লাখড়িটি লইয়া বিছানার মধ্যে রাখেন আপনার সামরানুইয়া লইব তার হাতে দেবো এতে যা আছে কালো সব সহ্য করবো সব থেকে গেলে চিন্তা কর্তা সাহেব কি একটা শনি লাগায় সিরিয়াল দিয়ে একটা থানগির তোর কাছে গিয়া লাকড়িটা যেখানে মানুষে বসে এই রুম মা পরিষ্কার দপদা সাদা কাপড় এই সাদা থুইয়া মধ্যে পদিয়া উনি থানের সাথে সালাম দিয়ে মুসাফা করছে জোরে গঞ্চ বাহান আপনার মত আমার মতন জ্ঞান লইয়েনি থানুর রহমতুল্লাহ চলছে হারিকেনের আয়নাটা পরিষ্কার করতেছে বিবি চাপ দাঁড়াইয়া দাঁড়াইয়া থানবাহনের আয়না আমার সাত্রু জমানার হারি খেল এই গ্লাস আয়নাটা ছাত্র জমানার এটাতে আমি বড় মহাবুত করি এমনি অসাবধানতা এটা যদি ভেঙে যায় সর্বনাথ এটাতে আমি বড় মহাবুত করি পরিষ্কার করতে লাগলেন আরো অন্ত তো আমার এই দশ মিনিট ভিতরে বউ না দায় আমি না হলাম আর খার মেধা আমার কহলার মেধে আসারটা দিল এরম কইলাম নইলে কিন্তু রাগ ঠিক আছে রাগ করতে হইব বুঝে শুনে করতে হইব তো নাকি বাচ্চা ছিল না তুমি এটা কাম করলে আমি বললাম যে আমার মহাবত্রীর জিনিস আর তুমি এমনি ভেঙেলে এলে এটা কাজ করলা কয় যে আমি এতদিন জানতাম যে এই ঘরের মধ্যে মহাবত্রীর জিনিস একমাত্র আমি এখন তো যে আরেকটা আছে মহাব্বরটা আমি ভাই জোরে গং কথা কথায় বলেন না আসেনি এখন কি আসিল আর এখন মহাব্বত কিভাবে দেখে জ্ঞানের কথা এইজন্য জন্য রাগ টাক করলো করার দরকার আছে না নাই আছে যখন মুসাফা করছে সালামিয়া মুসাফা করছে সুবাহ তখন শ্রীরে বাবুর সালামুম ওয়ালাইকুম আসসালাম এই লাকড়ির পোজাটা লুয়ে যাও ভাগ করে খবর ডাক এই লাকড়ি জ্বালাইবানা থাক করে মধ্যে খুব যত্ন করি রায় লটকে রাখবা আমার একটা বিশ্বাস যতদিন পর্যন্ত পর্যন্ত অভাব করতো না জোরে গেল মানুষে ভাবছিল রাত করবে কিন্তু দেখা যায় তানবুল্লাহ খুশি কারণ জানতে চেন জোর এই লাকড়িও ফিরাইলেন না চমকাইলেন না এত মহ্বতের সাথে কবুল করলেন এই বেটাই যে কত মানুষের ধাক্কা খাইছে কত মানুষের গালি গালাজ খাইছে কত মানুষের বৎসনা খাইছে কিন্তু কিছুতেই লাখির পোষাটা না এরকম একটা ইমানের দায়িত্ব তো তোমার আমার কাছে আছে যতই ধাক্কা লাগবে যতই বাধা দিবে শত বাধার সম্মুখীন আল্লাহ তুলে যে আয়াত শরীফকে লাওয়াত করেছিলাম ইন্না ইয়া বাহম সুম্মা ইন্না আলাইনা হিসা এই আয়াতের উপরে যদি আল্লাহ তালা তভিক দেয় সাতপুরের আমি আসে না আমার তো পরিচিত সকলে সুগুর আদায় করেন আলহামদুলিল্লাহ শারীরিক ভাবে একটু অসুস্থ কিছুদিন যাবৎ এগুলো বেশি বলতে চাই না কিল্লিগা অনেক বক্তারে অসুস্থ থাকে যেই কাম এই কামের মধ্যে মানুষ সুস্থ থাকতে পারেনি প্রতিদিন গুম বাদ দিয়া এরকম দুইশো তিনশো সফর করিয়া বহুত কঠিন কাজ একমাত্র যদি মেহরবানি করে কে এই মাসাল্লাহ মুখার্জি ঘাটলা স্কুলের মাঠে সুন্দর মাঠ আমি ভাবতেও পারি নাই অনেক লোকজন হয়েছে যে সমস্ত কমিটির লোকেরা এই সুন্দর আয়োজন করলেন ওনারা আমাদের কাছ থেকে দোয়া পাওয়ার হক আছে না নাই ইনশাল্লাহ আমাদের কমিশনার সাহও আছেন এখানে উনি শারীরিকভাবে আসলে অসুস্থ অনেক মেহনত করেন এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমার সাথে কথা হচ্ছে খুব ভালো মানুষ ভাইয়ে ইনশাল্লাহ অসুস্থ আমি এমনে মাথার মধ্যে ফু দিয়ে থেকে দোয়া করি আল্লাহ তালা কমিশনার সব এলাকার এরকম জনগণের খেতমত করার তফিক দান করেন বলে না আমি কমিটিতে যে সমস্ত লোকেরা এই অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা মাহপিল ইনশাল্লাহ আল্লাহ তালা করাইছেন কমিটি সকলকে যেন আল্লাহ তালা বিপদ আফদ থেকে হেফাজত করিয়া তাদেরকে নে হায়াত তান করে জোরে বলেন আমিন আমাদের প্রত্যেকের মা বাবার জন্য ওঠেন কেন দোয়াটাই তো আসল ফাস্ট মিনিট হক কিন্তু দোয়া আসল আমাদের নিজেদের মা জন্য নিজের শরীরের জন্য দেশের জন্য ইনশাল্লা এখন দোয়া করবেন আর কমিটির সদস্য বিরিন্দু আপনাদের কাছে একটা দোয়া যে রকম প্রত্যেক বৎসর যেন ওনাটা মাহফিল করতে পারে এইভাবে আল্লাহ যেন তৌফিক দিয়ে আমরা সকলে বলেন আমিন ইনশাল্লাহ ফারবেন ভাই আল্লাহ রহমতে পারবেন মানুষ খুব খুশি আছে পরীক্ষার্থী স্কুলের কলেজ কলেজ আছে শিক্ষকরা আছেন ছাত্রছাত্রী আল্লাহ তালা সকলকে যেন প্রবুল করে চাঁদপুর শহরে মুখার্জি ঘাটলা আলমিনী স্কুলের মাঠে आलिम ओलामा छात्र शिक्षित बन्दुरी के नया युवक भाई देदानी सीमा बन के लिए शहीद हाथ उठे आल्ला मेहर बाड़ी मुहूर्ते सकलार जीवन समस्त गुना खाता माफ कर दें आय जीवने लक्ष्य कर देखेसी दुनिया मानुष्टर जगह दुवार चाहले चेहरा कलो को फेले वरक्त हुआ जाए कमी एम गफर रही तुम्हारे ना चाहिए तुम्हें राग हुई जात बेसि बसि चाय बंदा तुम बंदर खुशी हालांकि रातरे गुणारिया ग्रह्मीन बसा तबर नियमार तरबारे दुटा हाथ बड़ा दीसी आयाल्ला तुम कु पाए तरखा आज करी जमिने खाली हाथी फिर दिना ंग ठीक रखते नष्ट कर फेले आय तुम बड़ आदर कईरा महाब्बत कईरा समस्त मतलू मध्य श्रेष्ठ दिए दुनिया আমরা আমাদের ইজ্জত রাখতে পারি নাই মুখের ইজ্জত রাখতে পারি নাই হাতের রাখতে পারি নাই আল্লাহ করছি নবীর আয় আল্লাহ তোমার নবীর মুখের দিকে থাকাইয়া তোমার নবীর ইজ্জতের তো পাইলে এই মসজিষের আমাদের সকলকে তুমি অলি বানাইয়া দাও আয় আল্লাহ আমরা দেখি সকালবেলা অনেক মায়েরা শিশু পর গুলারে হাতে যায়। জানে এই শিশু বাচ্চারা যদি হাত ছাড়া করি আগুনে পড়বে পানিতে পড়বে চোর ডাকাতের হাতে বইড়া নষ্ট হয়ে যাবে এই জন্য মা আর সন্তান তাকে হাতের টিকা চাইরা দিতে চায় না আয়া আল্লাহ মায়ের থেকে তুমি নেকের কাজ করতে না চাইলে তুমি ধাক্কাইয়া ধাক্কে নেকের কাজ করাইয়া নিয়া আয়া আল্লাহ মজলিসের মধ্যে এমন বন্ধু আছেন যাদের মা নাই মা বাবা দুইজনের নাই দশ মাস পর্যন্ত মাধ্যে ঘুমাইতে পারে না ডাইন কেটে শুইছে ব্যাথার জন্য ঘুম আসে না আবার মায়ে বাম কায় শুয়েছে ব্যথার জন্য ঘুমাইতে পারে না আবার তীট হয়ে শুইছে ব্যাথার জন্য ঘুমাইতে পারে না সব মানুষ নাক টেনে টেনে ঘুমাইল কিন্তু আমাদের দুঃখী মা সারা রাত্রাইয়া দিল তবু তোরা কোনোদিন খারের থেকে ফালাইয়া দিল না উষ্ঠা মেয়েরা দূরে নিক্ষেপ করল না এমন দুঃখী মায়েরে বাবু তুমি কবরে জাহান নামের শাস্তি দিও না ফিরিস্তা দিয়া ফিটাইয় না সাপ বিচ্ছুর কামড় না আমাদের মা বাবার কবর বেহস্টের যে অসুস্থ আছে তারে সুস্থ করিয়া দাও যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকে পড়ালেখায় উন্নতি দাও যে সমস্ত বাইয়েরা মা খুলিয়েন্টে করলেন প্রত্যেকটা সদস্যকে তুমি ইসলামের সৈনিক বানাই দাও िया सहेबिद जगार बताने एक मद्रासा होते हैं आल्लास्जिद मद्रासा के कबुल कर भलो एकमखाना लील्ला बोडिंग सह আপনি মেহরবানি করে কবল মঞ্জুর করিয়া নেন্লাহিজি